সাবি রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন যিনি নাবি সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন নাবী সাল্লাহ সাল্লাম সেখানে লোকদের ইমামত করেন লোকজন কাতারবন্দি হয়ে তার পেছনে দাঁড়িয়ে গেল আমি জিজ্ঞেস করলাম হে আবু আমর কে আপনাকে এই হাজিস বর্ণনা করেছেন তিনি বললেন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্নু